থাকবে সেবে এই অবস্থা অনেক জায়গায় এখন বক্স দিয়ে যায় পেলেট টেলেট নাই এই পরিবর্তন প্রসংখ্যের কাজে ধর্মের কাজে দিলের কাজে পরিবর্তন গ্রহণযোগ্য না ধর্মের কাজে পরিবর্তন ওয়ার্ল্ড কাজে লক্ষণের দিকে জানতে বলতে আমি এখন যেমনই লেগে আপনারা একই পথে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কারী দ্বারা সম্মান করতে সম্মান মার্জনা করতে আমাদেরকে মানে হাদিস আকারে শুনাবো আজকে আমরা শুনে শেষ করব না অন্য কাছে তোমরা জানো শুনে আস তোমাদের আছে ছোট ছোট মেয়েদের থেকে সত্যি না কে কে যাবেন দেখি একটু কে আসছেন আলহামদুলিল্লাহ অনেকে আসছেন তো যারা আল্লাহ রাস্তায় যাবেন তারা আল্লাহ রাস্তায় শোনাবেন আর যারা আল্লাহ রাস্তায় না যে বাড়িতে যাব। বাড়িতে বাড়িতে যাওয়াটা আল্লাহ রাস্তা বানানো যায় কি যায় না সাহজানে একটা নিয়াজ করতে হবে যে আমরা এখন বাড়িতে গিয়ে আমাদের ঘরকে মাদ্রাসা বানাবো কি বানাবো আমরা বাড়িতে ঘরকে কি বানাবো আমরা আল্লাহ আমরা এখন থেকে আমাদের ঘরে যে প্রতিদিন বিচ্চাকে নিয়ে আল্লাহ রসুরের কথা শোনাবো কারণ মাসে একদিন আমাদের মাসিক হবে দৈনন্দিন কারণ তালিম করার তাহলে এখন আমি ওই লাভটা শোনাতে পারি নাকি বলেন আরবি বোঝেন উনারা বুঝেই গেছেন তর্জমা কিন্তু আমাদের অনেকে আছে আরবি আমাদেরকে বাংলায় তর্জমা করতে হচ্ছে দোসরে কাহ ইসলাম বলেন যে সময় কোনো ঘরে আল্লাহর ঘর সমূহের বিরুদ্ধে কোন ঘরে মুসলমানরা একত্রিত হয় এ যায় কিন্তু আল্লাহর ওষুধ এ কথা বলেন নাই যে মসজিদ মসজিদ যদি বলতেন তাহলে শুধু মসজিদেই তালিম হতো অথবা কথা বলেন নাই মার্কাজ তাহলে শুধু মার্কাজেই তালিম হতো এ কথা বলেন নাই যে ইস্তেমার ময়দান তাহলে ইস্তেমার ময়দান বছর একবার আহত এটা কি আমরা মালিক হয়েছি না আল্লাহ মালিক মানাইছে এই ঘরে শুধু আমাদের কথা বলবো না আল্লাহর কথাও বলবো আল্লাহ রসুল বলতেছেন মুসলমানরা যে সময় কোন ঘরে একাত্রিত হয়ে আল্লাহনে কিতাব আল্লাহ আল্লাহর আরবি গিরামারি জ্ঞান আছে মুপা থেকে মুঠার আকাশ অর্থাৎ পরস্পর আজকে একজন কিতাব করবে। প্রতিদিন পড়ে তা সে পড়তে পড়তে বকতে বকতে বরটা হয়ে যাবে আর একজন শুধু যদি প্রতিদিন শোনে শুনতে শুনতে পপটা হয়ে যাবে কথা বুঝি আসছে একজনে যদি সবাইকেই বলতে হবে সবাইকে শুনতে হবে এইটা হলো দিনের রসুরের শুনার তরিকা এখন আমরা মসজিদে যে তালিম করি পরামর্শ হবে প্রতিদিন পরিবর্তন হয় কি হয় না ঘরে যে তালিম হবে रसुल बोलें भरे कलम पढ़ाई शुना है फेरस्तारा घर नहमत बर्षित है सकिन अवती घोषणा करी फिर घोषणा करें যে তোমরা এই অবস্থায় মজবৃতায় পরিবর্তন করে দেওয়া হচ্ছে না তো আপনারা দোয়া করেন যেন আল্লাহ ওইভাবে কথা বলার তৌফিক দেন যেন আপনারা বুঝতে পারেন আপনাদের দোয়ার খুবই দরকার আমার তাই আপনারা যদি একটু বসে যান তাহলে ভালো হয় না হ্যাঁ খুবই ভালো আল্লাহর পক্ষ থেকে এক প্রেরেস্তা বলে তোমরা এই অবস্থায় মজলিদ শেষ করে যাও যে তোমাদের গুণাসমকে তারাই পরিবর্তন করে দেওয়া হয়েছে আচ্ছা এই ধরনের পুরস্কার পাওয়ার মতো এই পরিবেশ বছরে একদিন হলে যথেষ্ট হয়ে যাবে একদিন হবে মসজিদে আর একবার আর ঘরে দেখে বলা হয় দুই তালিম দেখে কি বলা হয় দুই তালিম করবে চেষ্টানা কিন্তু আজকে শেষ লোন কিন্তু আজকে শেষ একটা তালিম করবেন সকালে আর একটা তালিম করবেন বইকালে আল্লাহ রাস্তায় যেহেতু বলা হয় চার ঘন্টা তালিম করা কয় ঘন্টা তালিম করা চার ঘন্টা আমরা ঘরে তৈরি করতে পারি তা আমাদের এই বৎসরিক ইস্তেমা দুই বছর পরে পরে হচ্ছে এর দ্বারা যেভাবে দুই বছর পরে আমরা উপকার পাচ্ছি প্রতিদিন যদি এরকম উপকার পাই তাহলে टीशा आल्ला तौफिक दान करमा আমাদের ভাইরা আছে নাই অনেকে আমাদের সন্তানরা আসে নাই কিন্তু তালিম যদি আমরা প্রতিদিন করি ঘরে তালিমের ভিতরে সবাইকে নিয়ে তালিম করা সম্ভব কি সম্ভব না তাহলে প্রয়োজনীয়তা প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত প্রতিদিন তালিম করছেন কি করেন নাই মদিনায় যাওয়ার পরে রসুন মসজিদ কেন্দ্রিক তালিম শুরু করলেন কিন্তু মাপাই প্রতিদিন রসুনের ঘরে তালিম করতেন আল্লাহ রসুল কে হুকুমের পরিবার কেক রসুলের পরিবারের মেয়েরা যেহেতু রসুলের কোন ছেলে কি ছিল না রসুলের কোন ছেলে ছিল নাকি বলো না বাল্যকালে তারা কে গেছে মারা গেছে এই জন্য আল্লাহ রসুলের ঘরের মেয়েদেরকে সম্বোধন করে আর কোন বিবাহ করেনেকারের পরে দ্বিতীয় বিবাহ করলেন সর্দার তারপরে মোদিনাথ থেকে করার আগে বিবাহ করলেন আয়সা সতিকার এরপরে আরো বিবাহ করলেন কেন যে রসুল শুধু পুরুষদের রসুল না মেয়েদের পুরুষরা রসুলের কাছে ভিতরে কি কোন রসুল আসছে নাকি কিন্তু মেয়েদের জন্য দিন শিখা পুরুষদের মতন বলছি নাসিম কোন রেসিমা রসুল যেভাবে সাবিদেরকে নিয়ে তালিম করতেন এইভাবে নিজের ঘরে তালিম করতেন তা আমরা প্রতিদিন দুই তালিম করবো তো দুই তালিম করার যারা আলাম মানুষ সাধারণ মানুষ তারাও যেভাবে তালিমে বাসবেন কারণ রসুল যেভাবে রসুল রসুল তো রসুল রসুল রসুল রসুলের উম্ম হচ্ছে আওয়াম আর রসুল হচ্ছে রসুল উম্মা শুধু আমরা তালিমে বসত না রসুল ও তালিমে বসত তাহলে তালিমে পাঠাব দাঁড়ায় আমরা যে সময় উলামা ইকর সঙ্গে বসবে এই বৈঠকটা যেন রসুলের মজমার মতন হয়ে গেল তার মজমার মতন হয়ে গেল রসুলের উম্ম সামনে আছে। আর রসুল সঙ্গে আছে। বিচ্ছিন্ন না উম্মাদসুল থেকে বিচ্ছিন্ন না উলামাদের থেকে বিচ্ছিন্ন শোনাচ্ছেন যে ন আপনার উম্মাদের ভিতরে যারা আপনার মুখ থেকে দিনের কথা শোনেন আর উত্তম কথার উপরে আমল করেন আপনাদেরকে সুসংবাদ দিয়ে দিন তারা হচ্ছে হৃদয় তারা হচ্ছে আর একটা হচ্ছে মানা একটা হচ্ছে সোনা মানা একটা হচ্ছে আমি এক একটা কথা মাঝে মধ্যে দুই বেড়া বলতেছি তিনবার আমি মাঝে মধ্যে আপনাদের সামনে হাত নাড়াচ্ছি তাই না এইটা একটা সোনাস কখনো কখনো জিজ্ঞেস করতেছি ভাই আপনাকে আমার কথা বুঝতেছেন এটা একটা বেদাস জিন্দা হবে কি জিন্দা হবে বেটা জিন্দা হবে ঘরে যদি তালিম চালু হয় তাহলে ওই জায়গা থেকে বর দিন বেরোয় যাবে আর ঘরে যদি নাকি তালিম চালু না হয় তাহলে ওই জায়গায় আর কিছু আছে नाफार मानी चले आसार मानी चले आसर तालीम होल्लास्जिदर मद्रास कर दीबें खानकार घर तालीम करतुल और रसुल के देखे देखे सहबीराजे घरे तालीम शुरू करतम रसुली तालीम करते हैं আজকে এক আয় অবতীর্ণ সুরা নাম্বার অবতীর্ণ হচ্ছে অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে রসুল সাহাবিদের নিয়ে তালিম হালকায় ভাবলেন আর রসুল বললেন আজকে এমনি। একসুরা অবতীর্ণ হয়েছে যেরূপত নাই সুরা ইতিপূর্বে আসমানি কোনো কিতাবে আছে নাইতেও আসে নাই আছে নাই হিন্দি কোরআনে সাবে আর নাই এই এই সুরাটি হচ্ছিল সমস্ত আসমানি কিতাবের সাবি এই সুরাটি হচ্ছিল আসমানি কিতাবের মা আমি যেটা বাংলায় বললাম এটা হচ্ছে রসুলের হাদিসের তর্জমা ঘরে ওই জায়গার থেকে সাহাবিদ শুনার পরে ঘরে যে হাদিজ শোনানো শুরু করে দিতেন ছাত্র সবাই সাহেবের মাতাসার কি আপনার আছেন ছাত্রের মাতাসার ছাত্র কারণ ছোটবেলায় আপনার মাতাসায় ভর্তি হতে পারেন নাই আমরা শোনাই তাহলে রসুল থেকে আর গাম্বির আর ঘর থেকে কথা শুনে সাহাবিরা ঘরে যে শোনাতেন ওনাদের সঙ্গে আমাদের সদৃশ্য হবে কি হবে না কি হবে না ঘরের ভিতরে তালিমের ভিতরে दस गुण बिंदी रसुल बोलते कथासी आलिफ ला मीम एक हरफ बरफ आलिफ एक हरफ लाम एक हरफ मीम और एक हरफ है तीन नेक আর নাকি কে দশজন বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে কোরআন শরীফে যদি নাকি আমরা ঘরের ভিতরে কোরআন শরীর শিখার পরিবেশ তৈরি করি তাহলে এলএম শিখা যে ফরজ এই ফরজ আদায় করার কোন ব্যবস্থা হলো কি হলো না দেখা যাবে যে অনেকের বিবি বাবের বাড়িতে কোরআন শরীফ শিখে আসছে আমি কিন্তু আমার এখন তো মোবাইলের যুগ মোবাইল নিয়ে শিখার সুযোগ পাই নাই বিবির কাছে কোরআন শিখবে কোন সমস্যা আছে আরে বিবির কাছ থেকে কোরআন শ্রী শিখবে কোন সমস্যা আছে আবার এমনও হতে পারে মাঝে মধ্যে বসে শিক্ষা শিকিও করে শরীরের ফুরা ডাক্তার রোহেলপুরা চলো কোরআন হাদিম রোহেলপুরা কি কোরআন হাদিম এই কোরআন একা একা পড়লে জিকির হয় কি হয় আলহামদুলিল আসতে পড়তেছি বা জোরে পড়তেছি এটার নাম কি জি কি এটার নাম কি জি কি আবার এই কোরআন শরীর নাকি বিয়ে নিয়ে একজনে পড়তেছে আর শুনতেছে একখানে ভুল করতে একজনে শুদ্ধ করে দিচ্ছে এইভাবে যদি নাকি করা হয় রফ আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে ইজ্জত দেয় আল্লাহ আমাদেরকে সম্মান দেয় আল্লাহ আমাদেরকে সুস্থতা দিছে আল্লাহ আমাদেরকে অসুস্থতা দিবে এই কথাগুলো কোরআন শরীফের আলোকে আলোচনা নাম কি কোরআন করবো শুনবো তারপরে বৈশে বয়সের সুরক্ষা শিখবো শিখাবো তারপরে আমান হাদিস একদিন আমার সাথে ইমানের কথা আলোচনা করব নামাজের কথা আলোচনা করব। এলিমের কথা আলোচনা করবো জিকিরের কথা আলোচনা করবো ইকরামের কথা আলোচনা করবো কাছে করার কথা আলোচনা করব। আমার আল্লাহ লাভের কথা আলোচনা করবো এই যে অনেকে বলে যে ইসলামের বুনিয়াদ হচ্ছিল পাঁচটা কালিমা নামাজ বুনিয়াদ পাঁচটা এই পাঁচটা বুনিয়াদ ইসলামের সবকিছু আরো কিছু আধে কোরণা দিতে আরো কিছু আছে না কালিমা নামাজ রোজা ফর, জাকার। এই পাঁচটা ছাড়া ইসলামের আর কোনো কিছু নাই কিন্তু আছে কি নাই ছয় নম্বরের ভিতরে আছে কি নাই আমাদের কাপের নাম হচ্ছিল টিপটার মসজিদ रखता एक के एक जीन बोलते बोलते। एक से। जे एक जे एक के बोलते बोलते बोले एजे बनाई हैप्न ही पाई, पाई, पाई, पाई छ আপনি বলেন যে ছয় নম্বর সব স্বপ্নে পাওয়া জিনিস রসুল্লাহ এটা কি স্বপ্নে পাওয়া জিনিস না কোরানে কারণ লাই রাহিল কোথায় আছে কোরআনে আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ নামাজের কথা কি কোরআনে আছে না সবই পাওয়া গেছে আছে তো আছে তোরণে আছে কি নাই কথা তোলানি আছে কি নাই জামাল ফরোজের কথা তোলানি আছে কি নাই তা আপনি বললেন যে এই জায়গায় আছে আগামী সপ্তাহে যদি আপনি এলান না করেন তাহলে কিন্তু আমি এলান করে দেব। আগামী সপ্তাহে যদি আপনি এলান না করেন তাহলে আমি কি করব। আমি বলে দিব আমরা আলোচনা করবো এই ছয় নম্বর হচ্ছে হলো কোরআনের ভিতরে সমস্ত নবীর মানুষ বানানোর জন্য সমস্ত উম্মাদ মানুষ বানানোর জন্য যে গুণগুলো দেওয়া হয়েছে সেই মেহনতের সারাংশ কিমন কাদের সন্না কবেলা তেমন আল্লা নবীদেরকে যে সন্ন্যাকের উপরে যে তরিকার উপরে যে পদ্ধতির উপরে যে পন্থের উপরে পাঠাইছেন এই পন্থা এবং পদ্ধতি কোনদিন কি হয় নাই वर्तन आज विवाह खलार फेटर प्लस प्लस बस ये तो होते दिन का होते जुगे जुगे दिन क्या नमित तरिका ना हार कारण सुन्नार के दूरे सर जाए छह नम्बर मजा करा पर तो ছয় নম্বর ছয় নম্বর ছয় নম্বর না সবাই ছয় নম্বর জানে আচ্ছা কে কে ছয় নম্বর জানেন দেখি একটু ছয় নম্বর কে কে জানেন দেখি একটু আলহামদুলিল্লাহ অনেকে জানে ছয় নম্বর মোটামুটি কতদিন পর্যন্ত সবাইকে শিখতে হবে সবাইকে শিখতে হবে ছয় নম্বরে মুজাগরা করবো তারপরে তাস্কিল করবো কি করবো তাস্কিল করবো তাস্কিল কি দিনের কাজ করার জন্য হচ্ছে মৌমাসি যেভাবে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে রস সংগ্রহ করে আর ওইটা একত্রিত হওয়ার পরে মধু হয়ে যায় মধু তৈরি পরামর্শের ভিতরে জিম্মাদার হবে পুরুষটা সবসময় মহিলারা কখনো কি হবে না জিম্মাদার হবে না তবে পুরুষটা না থাকলে মহিলারা নিজেরা নিজেরা কি করবে ছোট মেয়ে বললো যে আপনু কর এরকম কি ভাইয়া করবে তারপরে মা বলে দিবে যে হ্যাঁ ঠিক আছে আজকে আহ তুমি করো মেয়েটাকে বললো বাচ্চাদের করলো যেহেতু অনুপায় পানি থাকলে কি করতে হয় এরপরে আগামীকাল সয়সিফাত কে বলবে এটাও ঠিক করতে হবে তালিমের পরে সয়সিফাত কে বলবে ঠিক করে নিবো আমরা দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের ঘরের সবার ভিতরে দিনের উপরে চলার একযোগ্যতা চলে সবাই করবো আল্লাহ আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই মোহাম্মদ এই কর্মার হাতিঘাত আমরা এই চোখে যা কিছু দেখি না দেখি আল্লাহ ছাড়া আছে শান্তি কামিয়া বিসফলতা শুধু রসুরের তরিকার ভিতরে আমার এই কলমার একটু খজিলা পড়লাম যেই কলমা যে এখলাসের সঙ্গে পড়লো আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুণাকে করে দিবেন এই কলমাকে আল্লাহ তার তারিকে চাঁদের মতন উজ্জ্বল করে আপনার আলহামদুলিল্লাহ অনেকেই জানেন মন্ত আদিফ করলে দেখবেন যে প্রথমে এই কলমার অনেক লাভের কথা আছে সাজারে আমলের ভিতরে এরকম আছে ফাজারে সচ্চাদের ভিতরে আছে আমরা এই নিয়ে যে তালিমি যে প্রতিদিন দু একটা পাতায় আমরা মুখস্থ শুনে শুনে তাহলে দেখা যাবে যে আস্তে আমাদের কথা কাজ সব কোরআন আলোকে হয়ে যাবে কথা বুঝে আসছে আস্তে আস্তে কোরআন আলোকে হয়ে যাবে এবারে নামাজ আল্লাহর হুকুম আল্লাহ আবুল বলেন যে তোমরা আমার স্মরণ আদাই করোল্লা তালী বিক্রি নামাজের উদ্দেশ্য হচ্ছে যে আমার নামাজের বাইরের জিন্দেগি যেন নামাজের ভিতরে জেন্দেগীর মতন হয়ে যায় নামাজের ভিতরে যেভাবে আমি আল্লাহ সমস্ত হুকুমকে পূরণ করতেছি এই জন্য এক মেহেন কালমাওয়ালা হতিন আল্লাহ আলাহ আল্লাহের আদি দুশি কন্যা এখলাস নামাজের আগে মেহনত করে পাঁচটা গুণ অর্জন বা তেলাপিয়া মাছ বা গরুর গড়ত এগুলো কি কাঁচা খাওয়া যায় না হয় রান্নার জন্য কিছু মশলা লাগে কি লাগে না চারশো টাকা দামের কেজি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানানোর জন্য পাঁচ প্রকারের মশলা লাগছে কয়েকের কয়েকের হাতের আঙ্গুল কয়েকটা আমাদের ইমান। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে কোন কিছু কিছু করতে পারে না সবকিছু শখ অর্থাৎ আগ্রহ যে আমি অজু করলে কিনে কি হবে ওজুর ভিতরে গলা করলে কিনে কি হবে নাকে পানি দিলে কিনে কি হবে বিভিন্ন রকনের বিভিন্ন ফাজাইল আছে নামাজের ফাজাইল আছে রুজাল ফাজাইল আছে আল্লাহ আছে নামাজের প্রতিটা রকমের ফাজাইল আছে যেমন নামাজের ভিতরে সিরদার ফাজাইল হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কেস হবে তার থেকে উত্তম এরকম যদি আমরা ইমান যেভাবে তৈরি হবে দাওয়াতের দ্বারাই সাজাইলা শখ তৈরি হবে কিসের দ্বারাই তালিমের দ্বারাই আপনাকে আমার কথা লক্ষ্য করতেছেন মাসাইল কাদের কাছ থেকে ইন্টারনেটে দেখে আমি আমার নিকটে আমার আশপাশে জিনার কাছে যাওয়া আমার জন্য সহজ যিনি আমাকে সময় দিতে পারবেন আলেম ওনার সঙ্গে তার সম্পর্ক তৈরি করব। আমরা কি করতে পারি শিখতে পারি কারণ অপরিচিত হলে হয়তো আমি ওনার কাছে যে জায়গা পাবো না সময় দিতে পারবে না অথবা ওনার কাছে সময় আমি গেলে উনি সময় দিতে পারবেন তা জানতে পারবো না এজন্য। আমার মাপনা মাসার ব্যাপারে যাই সুকিল ঠিক করে কি করে না কি করে না কাগজপত্র দেখেন না যেদিন তার কাছে মনে হয় সেদিন তার কাছে যায় এরকম যাই নাকি না এরকম জানা আলিমের আলেমের বিশিষ্ট না কিতাব পত্রে আলিমুলারা পারবে আর আমরা আলিমুল আমাদের সহবাদ থেকে দিন শিকা করবো সবার আপনারা কিতাব পত্র তারা পারবে আলেমন আমরা সাক্ষাতে যেয়ে মশলা জিজ্ঞেস করবো তবে আপনার কেমন কথা বুঝতেছে ফোনে মশলা জিজ্ঞেস করবো না সাক্ষাতে যেয়ে দেখা শেষ করে মশলা জিজ্ঞেস করবো আমি যে আলেমের বাড়িতে যাচ্ছি আমিমের কাছে আমরা আগ্রহ তৈরি করব। আর মাছাইলের দ্বারাই আমাদের আমলকে সহ শুদ্ধ করবো মাছাইল দ্বারা কোন আমল কি হবে না এই আমরা আলিমুল্লামার মহতাজ আমরা আলম আলাদু হয়তো আলিম হালবে মহাবতাল হলে আলমদেরকে সাহায্য করবু তালেমান তুমি পঞ্চম শ্রেণী হয়েও না তুমি আলেমোনা কালবেলেমোনা তাদের সহযোগী না না মহাপ আলহামদুলিল্লাহ শুনবো আলহামদুলিল্লাহ বাংলাদেশের সহজে আলেমোনামা পাওয়া যায় বাংলাদেশের সহজে আলেমোনামা পাওয়া যায় দুনিয়াতে অনেক বড় বড় দেশ আছে মাইন্ড কে মাইন্ড प्रथम विदेश सफर कर थकालीन विभिन्न जगह मसला जिज्ञेस कर আমরা এটাই বলি সবসময় যে আপনি এই এলাকার আলমদের কাছে কি করেন মাথা জিজ্ঞেস করেন এটা আমাদের নীতি এটাই আমরা বলি সবসময় তো নীতি অনুযায়ী যে বললাম যে আপনি কেন ফোনে জিজ্ঞেস করতেছেন আপনার এলাকার আলেমের কাছে মাথা জিজ্ঞেস করেন একজনে বললো যে হুজুর আপনি যে জায়গায় আছেন যদি জানা থাকতো আমি আপনার কাছে জিজ্ঞেস করে ওনাদের কাছে জিজ্ঞেস করতাম আমিও তগুলিকে সময় লাগানোর কারণে আমার কাছে এলিম পয়দা হয়েছে তাই মাসলা মাথায় জিজ্ঞেস করার জন্য সবসময় অপেক্ষায় থাকি কোনো জায়গায় আলেন আনন্দ লাগতে ছিল যে আল্লাহ আমাদেরকে এমন দেশে জন্ম দিয়েছেন যে দেশে যে জায়গায় অবস্থান করি না কেন তার টাইনে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় এক হাজার গাজের ভিতরে আলেন পাওয়া যায় বহু বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বহু দল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত থেকে দুনিয়ার অনেক দেশের মানুষ বঞ্চিত এবং এই নিয়ামতটা হয়েছে ঘরে তালিমের দ্বারাই কিসের দ্বারাই মসজিদের তালিমের দ্বারাই আমার বাল্যকালের কথা মনে পড়ে আমাদের গ্রামের নাম হচ্ছিল গড়িয়া গ্রাম এই খুলনা গড়িয়া কারখানার অন্তর্ভুক্ত ব্রুসা ব্রিজের ব্যাপার ভিতরে একজন আলেম ছিল মাত্র উনি এলাকার সম্মানী লোক ছিলেন আর কোন আলেম ছিল না হাফেজ ছিল না কারি ছিল না এর থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা বলতেছি পরে আমার বড় চাচা শুরু হয় নাই হলে হয়তো অন্য জায়গায় আমাদের এলাকায় হয় নাই আমার ওই চাকার মাধ্যমে আমাদের মহল্লার মসজিদে তালিম শুরু হলো ওই তালিমের এলাকায় বসে বসতে আমার ওই ছোট ছেলে উনি তালিমে বসতে বসতে মাদ্রাসায় পড়ার ওই আল্লা রাস্তায় যাওয়ার আগ্রহ তৈরি হলো মাদ্রাসায় পড়ার আগ্রহ তৈরি হয়ে যাওয়ার আগ্রহ তৈরি হলো তাবলিকে গেলেন তিন দিনের তারপরে চল্লিশ দিন তারপরে চার মাস তারপরে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে চিল্লা লাগালেন চিল্লা লাগিয়ে তারপরে ওনার ভিতরে পরিবর্তন আসলো যে উনি গিনার লাইন থেকে মাদ্রাসায় চলে গেলেন তারপরে আমার বব সাথে আর বড় শাসা কোরআন শরীফ পড়তে পারতো না বড় শাসা যা রসিরা এত আলেম তৈরি হচ্ছে উনি কি করতে পারতেন না কোরআন শরীফ করতে পারতেন না হাজারো লক্ষ আলিমুলা তৈরি করতেছে হুম্ম তৈরি করে গেছেন রসুন হুম্মাতে রেখেছেন এই সাই সিফাতের আলোচনার মাধ্যম দিয়ে আমাদের সবাইকে এই জেন্দিগিটা আনার জন্য চেষ্টা করতে হবে আমাদের জন্য কয়টা গুণ লাগবে আর মাসায়াল চাকি কি মাসায়াল শেখো তাদের থেকে আলিমুলের থেকে যেদিন থেকে উম্ম আলিমুলের কে ছেড়ে কাগজ থেকে শুরু করেছে সেই দিন থেকে উম্মাত কথা শেখে কিন্তু তার উপর আমল করতে পো না কারণ কাগজের ভিতরে কি কোন কাকু আছে আরে কাগজের ভিতরে কোন নূর আছে ওনারা হাদিস পড়বেন তাহলে আমরা সই জিনিস নিতে পারবো তাহলে কিতাব থেকে নিজে নিজে একটা বসবো ওই জায়গায় লেখা আছে একরকম আর আর ওইটা আমরা ফটো দেওয়া শুরু করবো এর তোর দিন এই জন্য আলমের সঙ্গে সুসম্পর্ক ঘটতে হবে আমাদের জিকিরে তারাই আল্লাহ করতে হবে কি তৈরি করতে হবে আল্লাহ আল্লাহ দিয়ানি হচ্ছে সব বড় জিনিস ওরা আতবার আল্লাহ সব থেকে আল্লাহ বন্ধু সিঠি না বুঝতে পড়লে তাতে যেমন নাকি মজা লাগে না আল্লাহ তোমার কালাম তোমার বাণী আমি পড়তে পারি না বুঝতে পারিনা আল্লাহ তোমাকে আমি চেনবো কি এই জন্য জানি না কিছু জানি না সব ওলামা যে সমস্ত করেছেন বা তর্জমা দেখছেন প্রতিদিন কিছু করা উচিত যেন আস্তে আস্তে আস্তে থেকে সরাসরি আল্লাহ আমাদেরকে কি বলতেছেন না আমাদের বিদেশে যারা যেন ইনতি পাঠায় না ইউনসি আসার পরে তারা ইউনতি ইংলিশ পড়তে পারে না আরবি পড়তে পারে না ফার্সি পড়ে করতে পারে না ইউনতি একটা নিয়ে কি আমরা কিন্তু চলে যায় না থেকে পড়ে বাংলাদেশ তর্জমা লিখছেন ওই তর্জমা এক লাইন দুই লাইন এক তিরিশটা দুই তিরিশটা আস্তে আস্তে পড়ি আমরা এর দ্বারা আমাদের ভিতরে কোরআন বুজার। কোরআনের উপর আমল করার আগ্রহ তৈরি হবে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি এই জন্য আমাদের আগে রাখতে হবে এই কোরআন শুধু তেলে জন্য না এই কোরআন তুৎ বোঝা চিন্তা ভাবনা করার জন্য বড় ইবাদত এই জন্য সিকিরের ভিতরে উত্তম সিকির হচ্ছে আব্দাল সব থেকে উত্তম ইবাদত কি আমি কোরআন শরীফ বাল্যকালে শিখি নাই আলহামদুলিল্লাহ বয়স্ক শিক্ষা শুরু হয়েছে বিভিন্ন ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে অথবা বিভিন্ন বড় বড় নোরানি বোর্ড নাদিয়া বোর্ড তা বিভিন্ন মাদ্রাসার অধীনে ছোট ছোট মাদ্রাসাও তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ বয়স্ক শিক্ষা দেওয়া হচ্ছে আমরা বাল্যকালে শিখি নাই একসময় তালিমের বসতেছি এক সময় তালিম হচ্ছে নামাজ হচ্ছে মাসে আলোচনা হচ্ছে আবহাওয়া দেখেন যে মসজিদে কিছু লোক আর অধিকাংশ লোক বাজারে কোথায় বাজারে আবুরা মসজিদ থেকে আরে কোন শুনে নিয়ে মসজিদে আসলেন মসজিদে এসে ওনাদের দাঁড়ানো অনুযায়ী মনে করতেছে কোথায় মাল বন্টন হচ্ছে কি বন্টন হচ্ছে মাল বন্টন হচ্ছে আর তারা তলাশ করতেছে কোনটা মাল তা কোথাও পালোনা না পেয়ে তারা আবার গেলো কোথায় আবহারা জেলেন জিজ্ঞেস করলেন তোমরা মসজিদে কি দেখতো আপনার কেমন কথা শুনতেছেন বুঝতেছেন তোমরা শুনতেছেন আমি কি কথার কথা বলতেছি না কাজের কথা বলতেছি আল্লাহ আমাদের সবাইকে এই কাজ করার কঠিন দরকার সেই কাজ হচ্ছে রসুলের তেজু সম্পত্তি বন্ধন করা এবং রসুলের তেজু সম্পত্তি সংগ্রহ করা বন্ধনও করবো আমরা সংগ্রহ করবো আমরা আবুহাজি তোমরা কি দেখছো বলেন আলোচনা করতেছে কিছু লোক আল্লাহ জিকির করতেছে আবুর মানুষ বললেন যে আরে আমি যে তোমাদেরকে তেজু সম্পত্তির সুসংবাদ দিয়েছি সম্পত্তি নবী রান না সময়ের পরিবর্ত যুগের পরিবর্তনে আমাদের দিয়ান ধারণা পরিবর্তন হয়ে গেছে আমরা শুধুমাত্র কাগজের একটা জিনিস কেলেম মনে করি এটাকে নামাজও কি আরে রসুরের সুখে সাহাবিদের সুখে কোরআন শরীফ কি ভিড় হয়েছিল কোরআন শরীফ কি ভিড় হয়েছিল পাকিস্তানি একমাত্র লোক সে বছর আগে রাশিয়ায় গেছে কোথায় গেছে সেই কয়েকদিন পর্যন্ত তল্লাশ করে কোথাও কোন মসজিদ পায় নাই মাদ্রাসা পায় নাই মসজিদ পায় নাই খানকা পায় নাই কুরাণ পায় নাই মনে খুবই দুঃখ কষ্ট মস্কোতে সে তলাশ করতে করতে একটা এলাকা মুসলমানদের শুনতে পারি তো তোমাকে আমাকেও মারবে তুমি মনে করি যে কোরআন শরীফ নাই তার মানে তো আবেদও নাই কারিও নাই মলমও নাই মুক্তিও নাই কোরআন শরীফ নাই এই নাই জানো আলহামদুল্লাহ পিলো জান খুব ভালোভাবে করছে আরো কিছু জানো আরো জানি কি জানো যে পুরো কুরআন শরীফ জানি আগুন তালায় দিচ্ছে কোরআন শরীফ পাই মারা শুরু করেছে ওই দিন থেকে আমরা চিন্তা করলাম দেখে দেখে কুরআন শরীফ তো পারবো না কিন্তু শুনে শুনে আমরা হাফেজ পারবো শুনে শুনে কি হতে পারবো হাফেজ পারবো তুমি এই যে দেখতেছো কারি বিক্রি করতেছে মাওনাতে সত্য জন হাফেজ শহীদ হয়েছিলেন উনারা শুনে শুনে হয়েছিলেন কে হয়েছিলেন নামাজে আমরা দেখে দেখে পরিণাম মুগস্ত করি এই জন্য আমাদেরকে করতে হবে জিকিরের ভিতরে পুরানের উপরে মেহনত করা একটা জিকির এই জন্য সবাই জিকির মানুষ হচ্ছে একটা জিকির কিন্তু সব উত্তম জিকির কোনটা আল্লাহ জিয়ান তৈরি হবে এই সকালে বিকালে তিনটো বিয়াদায় করা একসবাদশেব শরীফ এই গাছগুলোকে যারা তিন কিল্লা যাবে তাদের কারণে সবার কাজ খানা তানা খাওয়া পানি পান করা বিভিন্ন ফল পুরুষ খাওয়া শুধু কিরা শুধু সবার কাজ মালদারের কাজ না সবাই কাজ সমস্ত মুসলমানের কাজ কেউ বাড়িতে খানা খায় কেউ হোটেলে খানা খায় কেউ নিজের বাড়িওয়ালা হিসেবে খানা খায় কেউ মেহমান হিসেবে খানা খায় কেউ কর্মচারী হিসেবে খানা খায় খানা সবাই খায় জীবিত পুরুষ তো হবে না মহিলাদেরকে জীবিত হতে হবে আমরা যে জিকির কথা বলতে শুধু আমাদের কাজ না মহিলাদেরকেও কাজ তাহলে মহিলাদেরকে শিখাবো তো ইনশাল্লাহ তিন দিন শিখাবো দেখি একটু দেখে শোনার জন্য শোনা না করার জন্য শোনা আমাদের এই কথা কি কথার কথা না কাদের কথা আমাদের এই আলোচনা কি শুধু আলোচনার জন্য না কাজ করার জন্য আমার এই ভাইয়েরা একটু বসতে পারেন একটু ভিতরে কষ্ট হচ্ছে আমার এই ভাইয়েরা অনেক কষ্ট করে রোদ্দে দাঁড়া আছে ভাই ভাবে একটু জায়গা করে দেন এই দেখেন জায়গা আছে একটু চলে যান ভিতরে বহুতই সম্মানী মেহমানিনারা আল্লাহ কথা শোনার জন্য আসতেন আল্লাহনাদের হিমত কি আরো বাড়ায়নি যে সমস্তা দূরে দাঁড়ায় আসেন সবাই সঙ্গে গেল কি বলতেছিলাম জানো আমি রসুল সে সময় ওনার সঙ্গে শুধু ওনার খাবেন ছিল জাহেদিন হারেকা আমার পাশে কিছু আছেন এই কথা বলতে আমার ভালো লাগতেছে হিম্মত একবার হচ্ছে এক মাসে শহর ছিল পায় দাল এই জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য পায়ে দেওয়াটাই উঠতাম পায়ে দেওয়াটাই কি করতাম এরপর জাতবার রসুল বিভিন্ন কুমড়ায় গেছেন হজে গেছেন প্রতি শহরের ভিতরে রসুল বিবিদেরকে রসুল কি বিবিদেরকে শহর করতে নিয়ে যেতেন নিজের প্রয়োজন মেটানোর জন্য মহিলাদের শহরে কিভাবে উঁচু করতে হবে কিভাবে কিভাবে নামাজ করতে হবে কিভাবে রসুলে চাহিদা পূরণ করার জন্য দুবিদেরকে সঙ্গে নিয়ে না রসুল শুধু পুরোটা রসুল না রসুল মহিলাদের বাগেরহাট থেকে ঢাকা জহর উত্তর নামাজ কাদা আসর উক্তন নামাজ কাদা নাকলিউন নামাজ কাদা ঈষান নামাজ কাদা পাশাপত্ন উত্তর নামাজ একসঙ্গে ভর্তিতে হাজি ক্যাম্পেসে একটা খরচ একটা খরচ আদায় করতে যাচ্ছে আর কোটি কোটি করে আসতেছে কারণ কি পারে। আমরাও যেদিন পর্যন্ত তবদিকে সময় লাগায় নাই আমরা মধ্যে বিবিধের কে নিয়ে সবর করতাম কিন্তু নামাজ খবর থাকতো না নামাজ পড়ার জন্য কোন মসজিদে নাম দিয়েছে মসজিদের এই মানুষের বাসা আছে পাশে অথবা মসজিদের এই মানসাহের কামরা আছে অথবা মসজিদের একটু কর্নারে কাপড় দিয়ে ঘিরে দিলে ময়েরা নামাজ পড়তে পারে কি বলে না পরিশিক্ষণ হয় নাই শিক্ষা হয় নাই ভিক্ষা হয় নাই তাই করে না এই জন্য আমাদের মা বোনদেরকে নিয়ে আল্লাহ নিয়ে কখনো তিন ডিবি কে নিয়ে কখনো চার বিবি কে নিয়ে কখনো পাঁচ ডিবি কে নিয়ে কখনো ছয় বিবি কে নিয়ে কখনো সাত ডিবি কে নিয়ে কখনো আট ডিবি কে নিয়ে কখনো নয় বিবি কে নিয়ে একসঙ্গে সফর করেছে আমি ভালো বলতেছি রসুলের একদিক বিবাহ রসুলের মানসিক চাহিদা পূরণ করার জন্য নয় রসুল পুরুষদেরও রসুল মহিলাও রসুল মহিলাদেরকে দিন শিখানোর জন্য আপনি তোমার কথা শুনতেছেন বুঝতেছেন তো রসুর গত রাত্রে ছিলেন হচ্ছে আগামী রাত থাকার কথা আইসা শিখার্ল্লা কাছে ছ দিনের ভিতরে পরস্পর একটু প্রতিযোগিতা থাকে না একটু মায়ের শাস থাকে না তুমি দেখো না তোমার ঘরের কি অবস্থা আমি দেখি না তুমি যাও আমার ঘরে একটু দেখে আসো আর তুমি আমার ঘরে যেয়ে থাকো আসলে থাকা না এই জায়গাটা মায়ের আছে আমি রসুর থেকে বেশি দিন শিখতে পারবো বেশি এরম শিখতে পারবো রসুর কে আমি সঙ্গে পাব এটা একটা উনি হেকমত করেছেন না করে চলে আসছেন রোত চলে গেছেন হাইসার ঘরে কিন্তু আপনার জন্য করে নিছি হাইসারাজা আল্লাহ বলতেছেন আমি তো সবাই বুঝতে পারলাম যে আমি সামতে পড়িছি আমি হাফসার সামনে কি হয়েছি साढ़े रात ना घूमा करते हमें जान बुजते नाम नाम ना दिन शुद्म पुरान नाम ना बरस स्वामी स्त्री महाब দিনদের ভিতরে পরস্পর আন্তরিকতা মহাতে ভালোবাসা ব্যবসা করা দিন রাষ্ট্র পরিচালনা করার দিন দিনকে দিনের পরীক্ষা করতে হবে তাহলে সবটা ভালো লাগাতে হিসেবে ধন্য হবে আপনি তো মনে করেন না যে আমি এই হুকুম দত্তর তৈরি অনুযায়ী এরকম পরিবেশ থাকত তাহলে আমাদের অনেকে ঘুণার থেকে বাঁচতে পারত অনেকে ঘুণার থেকে হামের চর্চা চারাই হারামটা সহজ হয়ে গেছে মেহনতার জন্য ভিতরে দিন ধরে চিন্তা হবে ইমানীয় দিন ধরে চিন্তা হবে মানবাদের ভিতরে দিন ধরে দিন ধরে সফরের ভিতরে বিকে নিয়ে সফর করতেন তাদেরকে সফরের বিভিন্ন মাথায় শিক্ষা দিতেন তাইমুমের আয়াত কতীর্ণ হলো কোন কারণে এই জন্য কোন আলাপ দেখে কোন অবস্থা দেখে বরবান্বিত হবে না নবিয়া রসুলান কখনো অবস্থা দেখে বর্বান্বিত হতেন না অবস্থা আছে মোমেনের তারাকির জন্য আমরা এই সাহসে আমাদের জন্য মেহমাত করবো যেভাবে প্রতিদিন ইমানি মজলিষের তারা ইমানকে কাজা করার চেষ্টা করা একে অপরকে ডাকতেন আর বলতেন আসো আমরা কিছু সময় ইমানই আলোচনা করি তার নগী নবীরা আস আমরা বলে দিলেন আর তিরুমিন প্রতিদিন ইমানি মজুর তৈরি করা মসজিদে তালিম হচ্ছে আনার পর ওনাদেরকে আমরা তালিমি বসাই দিই আমাদের গাছের উদ্দেশ্য হচ্ছে গাফলা মহাল থেকে উম্মদেরকে টেনে এলিমের হালকায় বসানো দাস কোথায় এলেম শিক্ষকরা কি মসিদে নিয়ে আসবো মসিদে নিয়ে তালিমের হালকায় বসাবো আমাদের তালিমের উদ্দেশ্য হচ্ছে গাছের পরিবেশ থেকে উন্মাদে টেনে টেনে তালিমের হালকায় আনা এলেমের হালকায় আনা আমরা মসজিদে নিয়ে আসলাম ওই মসজিদে এসে তালিমেহায় বসতে তারপরে আপনাদের তিন দিন সময় লাগাইছে তিন দিন সময় লাগানোর পরে একটা দিছে চিল্লার পরে তিন চিল্লা দিচ্ছে তারপরে সে রিক্সা চালায় না সে রিক্সা আরো সে রিক্সা দেখাশোনা করে দেখলাম সে নিজের শহরে জমি আসছে আমি গিয়েছিলাম যে তুমি নিজের শহরে চালাও তুমি রিক্সা চালাও না হুঁচুরা রিক্সা চালাতাম না যার দিন না করতাম যার দিন মসজিদাবাদের মেহনত না করতাম যার দিন তালিমি অর্থে রিক্সা চালাতাম যে সমাজ থেকে আল্লাহ দিকে সফর করে দেখি এখন তার রিক্সা খাট বিক্রি করে সিএনজি কিনিস সিএনজি থাকায় দেড় দুই বছর পরে আরো সিএনজি দুদিন বিক্রি কেননা সিএনজি থাকায় না সুগার বাই তৈরি করে দেখাশোনা করে তারপরে অনেকদিন আল্লাহ সে রিক্সা চালাতো এরকম হয়ে গেছিল দু আমাদের এলাকায় যাতে লোক তর্তি করে তার ভিতরে এসেছিল সব থেকে সব কাজ বর্তায় আল্লাহ আমলে আমি তাকে আফমান এবং জমিনের বরফত দরজাকে খুলে দেব আমরা যে কাজ করতেছি তালিম করতেছি মেহনত করেছে দুনিয়াকে পিছনে রেখে আর তার সঙ্গে আরো তেইশ বছর যোগ করেন খোলা খায় রাশি দিনের এই তার শনিবার যোগ এই সাহাবিদের দ্বারা তারা কি ফকিল হয়ে না আল্লাহ তাদেরকে করে দিতে চল্লিশ পঞ্চাশ বছরের ভিতরে এদের উপরে মেহনত করে করে এদেরকে মসজিদে আনন্দ নবীদের মেহনতির তিন শ্রেণী নবীদের মেহনতির মাঝানা চলে তিনটা গরু গরিব তবকা মুরুখ তাবকা পদকা আপনি কেমন কথা শুনতেছেন এই তিন শ্রেণীর লোক দুনিয়াতে আমাদের বাংলাদেশে বেশি না কম গরিব লোক কামনা বেশি মুরুক্ষ লোক কামনা বেশি পাশাল লোক কামনা বেশি তাহলে এই তিন শ্রেণীর উপরে মেহনত করতে গেলে বেশি বেগ পেতে কষ্ট পেতে হবে এই তিন শ্রেণীর উপরে মেহনত করা এই তিন শ্রেণীকে আনবো গরিবদেরকে আনবো মুরুক্ষদেরকে আনবো পাশদেরকে আনবো কারণ আমাদের ভবিষ্যতে কোনো রোট কোন মশলা নাই আমাদের মশলা মাথায়ল হচ্ছে এক একজন জান্নাতি হয়ে যাচ্ছে একজন মানুষ সুনাগরিক হয়ে যাক একজন মানুষ নিয়ম কানুন শৃঙ্খলা বা জীবন জীবনযোগাযোগ মেলা হয়ে যাক একজন মানুষ সে রাষ্ট্রের স্বাভাবিকের মতন হয়ে যাক এই জন্য আমরা মালদদেরকে তলা সরে করে কাজ করি না আমরা শিক্ষিতদেরকে তলাশ করে কাজ করি না আমরা কাজ করি আছে। তাদের সঙ্গে রসুদ দেখা করতে যেতেন তাদের সঙ্গে কি করতেন কিন্তু প্রথম দিনের কাজ তাদের উপরে হয়েছে গরিবদেরকে দিয়ে না মালদার দিয়ে দুনিয়ার বড় দিনের বড় কাদের বড় দিনের বড় নবুতের প্রথম দিকে রসুল আলমের সঙ্গে দেখা করতে গেছেন তার সঙ্গে তাই আলিমন আমাদের সঙ্গে দেখা করতে যাবো আলিমন আমাদের সঙ্গে দেখা করতে যে কখনো আমরা বয়ান করবো না আমরা তা করবো না এমন এক ব্যক্তি আসছেন আসমান থেকে নাজেল হইতেন খুবই উতল আমি ওনাকে চিনি না আর উনি এসে আমাকে বললেন পর আমি বললাম পড়তে পারি না ওই শুরুর যে ঘটনা শোনার পরে আলিমদের কাছে সুসংবাদ শোনাবো আমরা আলিমদের কাছে আমরা আলাদ শোনাবো না সুসংবাদ দিবেন আবার সতর্ক করবেন আলিমুলা যেমন নাকি বারকাবিনবে সতর্ক করছেন যে দেখেন আপনি তো এমন পদ পদবি নিয়ে আসছেন যে করবে আপনার বিপক্ষে চলে যাবে রোশন করলেন যে আমি আমাকে বের করে দিবে লোকাল লোকেরা তাদের দেখে মেয়েদেরকে সংরক্ষণ না করে তার থেকে বেশি আমাকে ইনফোর করে তারা তার থেকে বেশি আমাকে মহাবত করে এরা কি আমাকে বের করে দিবে বললেন আপনি যে পদি অবশ্যই আমি আপনাকে সহযোগিতা করবো কোন মসজিদে গেলে কোনো মোহালায় গেলে কোন এলাকায় গেলে আমরা সর্বপ্রথম কাদের সঙ্গে দেখা করব সংবাদের ভিতরে সব উচ্চ শ্রেণীর খারাপ প্রতিদিন পুরাতন সাথো করতেন যে রসুল প্রতিদিন আমাদের সঙ্গে কাজ না সুনার কাজ আরে মানে আপনারা তার দিয়ে গেলে তিন দিনের জিল্লা তিন জিল্লায় গেলে পুরাতন সাহিদের লিস্ট তৈরি করেন কি করেন না এটা একটা সুনার কাজ কি কাজ সুন পুরাতন সাইদেরকে খুঁজে খুঁজে বাইরে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন তাদের সঙ্গে পরামর্শ করেন এলাকা সম্পর্কে তারা কি করতে পারে তারা সবকিছু জানে তারা রাহাবারি করতে পারে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এভাবে সারা কি করেন না তাসকিল করেন না কেন ওনারা তো এলাকায় মেহনত করতেছেন ওনাদেরকে আবার বানান ওনাদের সঙ্গে পরামর্শ করেন ওনাদেরকে সুক্রিয় আদায় করেন যে আপনাদের দোয়া আপনাদের মেহনতে আল্লাহ আমাদেরকে নিয়ে আসতেন এখন কিভাবে কাজ করবো আপনারা আমাদেরকে রাহাবারি করেন তারপরে হচ্ছে এলাকায় গণ্যমান্য লোকজন রসুল ইসলামের সঙ্গে দেখা করতেন জানা কি আবু তোলেব রসবা সাহেব আবু আবু সুফিয়ান তারা মক্কান্নে খ্রিস্টানীয় লোক ছিল কি না রোষে যে সময় তাই দেখেছেন তাই সে জানা নাকি চারজন বড় বড় সম্মানী লোক ছিলেন তাদের সঙ্গে রোজ কাজের বড় সাথী আর বড় লোকজন তাদের সঙ্গে দেখা করতে করেন কাউন্সিলের চেয়ারম্যান আপনি ফেরাউন কিন্তু মিঠাদের বার্তা ছিল সে কিন্তু নদীতে ডুবে মরিচে আপনি ওর খালেদার ঘুরে মরবেন আচ্ছা মতন আপনি জিতেন আপনি মরছেন সম্মানী লোককে সম্মান করে কথা বলেন সম্মানী লোক যারা হয় তারা সম্মানী লোকদের সম্মান করে কথা বলে কোন মুসলমানকে মুসলিমের সঙ্গে তুলনা করেন না আপনি মন্ত্রী মিনিস্টারকে আমাদের সঙ্গে তুলনা দিচ্ছেন আপনি কেন মন্ত্রী মিনিস্টারকে সেরা আসনের তুলনা দিচ্ছেন না তাদের আসনের তুলনা দিচ্ছেন না স্বপ্ন নিশ্চয় এরকম গরিব ছিল খুব খারাপ লাগলো জিনিসটা সত্যি আমরা কেন কোরআন থেকে কথা বলি না আমরা কেন হাফিজ থেকে কথা বলি না আমরা কেন কোরআন ইতিহাস নিয়ে করি না পরে দেখলাম হুকুমা দিয়েছিলেন সাহেব অসন্তুষ্ট হবে না খুশি হবে উনি আপনার কথা মনোযোগ শুনবে না অপেক্ষা করবে এরপর আস্তে তাকে বলেন উনি তো একজন নবীও ছিলেন উনি একজন ভবিষ্যতে আমি তরুকের কাজ বা ঝাল রাস্তায় যেতে পারি বা আমি কোন বিসাই যেতে পারি বা মাধ্যম যেতে পারি আর অনেক ত্রুটি আপনি এত সম্মান করে কথা বললেন আমি আসলে এত সম্মান পাওয়ার উপযুক্ত না তার মধ্যে এই কথাটা বলা এটা কোনো অসুবিধা নাই আমাদের মধ্যে যে তার মুসলমান ভাইকে বললো কাফের সে যদি কাফের না যে কথা বলবে সেই কাফের হয়ে যাবে আল্লাহদেরকে এই জন্য পাঠায় নাই যে মানুষকে খাওয়া বলবে সম্মানী লোকদেরকে সম্মান দিয়ে দেখা যাবে এভাবে তাস্কিলি গাছতে যাওয়া আল্লাহ রসুর তাস্কিল করতেন কি করতেন মক্কাকে সাত আট বছর মেহনত করে দেখলেন যে লোক নিজের জামাই কিনা জানু উসমান রবিআল যে উসমান মকাই থেকে জিনের কাজ করা সহজ হচ্ছে না কঠিন থেকে কঠিন হচ্ছে কতদিন কঠিন হচ্ছে ওই যে আফসা আছে আফ্রিকা মহাদেশের প্রথম দেশ বললেন যে আমার মেয়ে তোমার স্বামী তো হিজত করবে তুমি তার সঙ্গে হিজত করো তুমিও তার সঙ্গে হিজত করো স্বামী স্ত্রী দুজন হিজত করলেন কোথায় দেখান থেকে আবিস ভরা আছে খাদ্য খাবার সঙ্গে নিতেন টাকা পয়সা নিতেন দুশে আসছেন ওই জায়গায় ছিল না ওই জায়গায় গাড়া ছিল ঘোড়া ছিল উঠছিল দুম্বা ছিল এগুলো নিয়ে আসছেন প্রচুর করছেন জামা পড়েছেন হাত চায় নবু আটের দশম মদিনার থেকে একজন আসলো আয়সারী মুসলমানের সঙ্গে যা করলো তারপরে আমার উনারা মদিনায় ফিরেছে আবার মেহনত করলেন এক বছর মেহনত করে আরো আটজনকে নিয়ে আসলেন কয়েকজন আসলেন আটজনকে আগের তিনজন নতুন আটজন মোট জন জিম্বাদার বানা দিতেন এরপরে এগারো জন মদিনায় যে মেহনত করলেন দুই মাস মেহনত করে দেখলেন যে পরশুর লোক তৈরি হচ্ছে মতন হচ্ছে ওনারা দুই মাস করে দুইজন কে বেড়ালেন আমাদের শহরে পুরাতন লোক মুসলমান হচ্ছে আর পুরাতন মুসলমান দুইজন সাহাবিকে তৈরি করলেন মুস্তা হেদ আব্দুল্লিউমা তো দুজন মহাজের প্রথমে মোদিনায় করেন আমরা যদি আমার পাঠাই না এক এলাকার থেকে আর এক রসুল আছেন মাপছেন কোথায় বাহাত্তর জনকে উসুল করে আনলেন কয়জন কে আমরা আমাদের যাচ্ছি আমরা উসুল করে আনবো তো ইনশাল্লাহ বাহাত্তর কে উসুল করে নিয়ে আসলেন বাহাত্তর জনকে মার্গাছ হচ্ছে মক্কা এখন রসুল মক্কায় আছেন জামাত বড় হলে কাজ করতে পারবে না দিন শিখতে পারবে না এই জন্য জামা কি করতে হয় করতে হয় বাহাত্তর জনকে জামাত দোকান চলতেছি আমি বাড়ানোর কথা না আমার কোনো বানানোর কথা না নৌকারা বারো জনকে জিম্মাদার বানিয়ে দিলেন আর তাদেরকে হৃদয় দিয়ে দিলেন যা হচ্ছে না যে মেহনত করো রসুর এখনো মক্কায় আর দিন দিনটা হচ্ছে মোদিনায় তিন দিন হচ্ছে কোথায় মোদিনাই মোদিনাই যে ওনারা দেড় মাস দুই মাস এমন ছাড়া কাজ জমাবো ঘরে ঘরে দিন চিন্তা করবো মদিনায় যাওয়ার করতেছে। আর মদিনা বাসী একজন দোকুর করার জন্য স্বাগত জানানোর জন্য মেহমানকে সাকতে দানা চায় কি লাঠি নিয়ে ফুলের চোলা দিয়ে কি করে তারা অপেক্ষা করতেছে নতুনকে দেখে তারা কবিতা পড়ে পড়ে তারা স্বাগত জানাচ্ছে মোদিনার ঘর গুলো হয়ে গেছে मदिनार घर गलो मस्जिद मदिनार घर गलो मार्काट हो गए मदिनार घर गलो खाना मोदी आरोप मस्जिद तैयारी है ना कि घर गलो मस्जिद माद्र था मार्काट खानकार मतन আমাদের ঘরকে মাদ্রাসা বানার জন্য কারণ এই জন্য প্রতিদিন তালিম করব। আমাদের ঘরকে মসজিদ বানাবো এই জন্য না বোনরা আওয়াজ লক্ষেন ঘরে আর মসজিদে যে জামাতা নামাজ পড়বে নবল নামাজ্লাম এখনো মদিনায় যেয়ে নাই কিন্তু মদিনার ঘর গুলো মাদ্রাসা হয়ে গেছে মাদ্রাসা কিভাবে তালিম হয় কি হয় মদিনার মসজিদ হয়ে গেছে মসজিদ কিভাবে নামাজ হয় কি হয় মোদিনার ঘর খানকা হয়ে গেছে খানকা কি হবে জিকির হয় কি থাকার কারণে নাজল হয়েছে না ঘরে থাকার কারণে নাজল হয়েছে মাছ রসুল রাত্রে বে মসজিদে থাকতেন না বাধায় থাকতেন কোথায় দেখতেন আরে মসজিদে থাকতেন নাজিদে পড়তেন না আমরা অনেকে চিন্তা করি যে ঘরে ভিতরে ওরা ঘুমাচ্ছে যা করতেছে আমি যাই তাহাজ মসজিদে বিয়ে করি মসজিদে তাহাজত পাওয়ার জন্য নাই ঘরে তাহাজত ফান নেই কি দেখি ঘরে ঘরে তাহাদের নামাজ হয় মোদিনার ঘরে ঘরে তালুম হয় মদিনার ঘরে ঘরে বিকেল হয় মদিনার ঘরে ঘরে হয়। মোদিনার ঘরে ঘরে উসুল হয় মদিনার ঘর থেকে জামাত তৈরি হয়ে তারপরে মসজিদে যায় মসজিদ থেকে জামার তৈরি করার পর তারপরে বিদেশে পাঠায় রসুন মদিনায় যাওয়ার পর এখন শুরু হচ্ছে এস্তেমাই তাস্কির মসজিদ হচ্ছে তালিমের জায়গা আসাদা থাকতেন মসজিদের পাশে একটা জায়গায় আর তারা এলেন করবেন করতেন থেকে আসাদ সুফারা এলম শিক্ষা করতেন কোথার থেকে আসাদ সুপার যে জায়গা সেই জায়গায় না মেমবার থেকে হবে আটটা তোসরা এলাম শিক্ষা করা হবে এলএম শিক্ষা করে আদর্শ লোকের সঙ্গে এলেন শিক্ষা করা হবে যেদিন থেকে এলে মসজিদ থেকে বেড়ে গেছে ওই দিন থেকে বিনা ওজুতে পড়া শুরু করেছে ওই দিন থেকে হাজি বিনোদিত থাকার জায়গা এই জন্য সব মাদ্রাসার ভিতরে কি আছে মসজিদও আছে আর ছাত্র যেহেতু বেশি সব ক্লাস করতে পারে না এজন্য জন্য বাইরে এটা মসজিদেরই অংশ মসজিদের কি জমা করে রসুরাকা বলতেছেন আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাদের জন্য বিশেষভাবে আর সমস্ত মানব জন্য তুমি এইভাবে তোমরা আমার পক্ষ থেকে ওই দায়িত্ব পালন করো জমিনে যে সময় চাষাবাদ করে এরকম কি সামি আনারা বান্ধে থাকে আমরা শহর বন্দরে যে সময় চলাফেরা করি অনেকেই রোদ্রে চলাফেরা করতে হয় বললেন যে দেখো তোমরা আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে দূর থেকে দূরে চলে যায় একটা ঘটনা শোনালেনাও আশপাশের দেশগুলোতে যাও মিসা আলাম ছিলেন ফিলিস্তিনে ফেরিয়াতে ফেরিয়ে মুখাদেশের পাশে এর আশপাশের দেশগুলো হচ্ছে সিরিয়া লিবানান জর্দানি এলাকা পাহাড়ি হয় বলেন যে তোমরা বিনা কাজ নিয়ে আশপাশের চলগুলোতে চলে যাও কিন্তু তারা সম্মত হলো না রাজি হলো না কিশাল আসলামের কথা তারা মানব না কিশাল আসলাম মনে কষ্ট করলেন তাহলে উনি বদা করলেন তারপরে রাত্রে বেলায় তাদের ভাষা আল্লাহ পরিবর্তন করে দিলেন সকালে উঠে মার কথা বলতে যায় কিন্তু মা ছেলের কথা বোঝে না স্ত্রী কথা বলতে চায় কথা বোঝে না স্বামীও ইস্ত্রীর কথা বোঝে না কিসাল আসলাম তাকে যে এলাকায় পাঠানোর কথা বলছিলেন তার ভাষা আল্লাহ ওই এলাকার ভাষা করে কারোর ভাষা হয়ে গেছে একদম সত্য ঘটনা বলতেছি এখন ওনার সব আবার ইসলাস কথা হাইসে বললেন ইসালাম তো সব ভাষা বলতেন এই যোগ্যতা ছিলেন্লাহ কালিম আল্লাহ তোমাদের মাথা কেউ বসবে না এসুক পর্যন্ত হাতিজের ভিতরে হাসটা বিস্তারিত এরপরে আর হাদী আমার জানা নাই তো থাকতে পারে হবে। আপনি যদি যেতে পারেন আমি চলে যাবো আমরা চলে যাবো নতুন তার সাতটা জামান জানান এক জামান জানান হুমানের জন্য একটা বাহিরানের জন্য একটা রাস্তানের জন্য একটা হোমানার জন্য আমানের জন্য সাত জামাত বানালেন রসলে রাজি সাত দেশের বাচ্চাদের কাছে এই জামাত পাঠালেন কখনো কখনো রাজা বাচ্চাদের কাছে জামাত আমি যে বলছি তিন শ্রেণীর মানুষের উপরে মেহনত করতে হবে গুরুবাস একে উন মেহনত কখনো কখনো খুশুসি মেহনতের জন্য রাজা বাচ্চাকে সুবিধি করতে হয় জামাত পাঠাতে হয় সব সুন্দর ভিতরে আসে সব নিজের প্রতিটি কথা এবং কাজ হচ্ছে রসলের জন্য থেকে তাহবের জন্য থেকে পুরান থেকে আদিফ থেকে রসুল বাড়ে চলে যাচ্ছে তারপরে রসুল এক জামা জানালেন তিনশো সাহাবি দিয়ে কয়শো সাহাবি দিয়ে তিনশো চাহাবি দিয়ে তিনশো সাহাবি দিয়ে জামা জানায় তারপরে রসুল পাঠায় দিলেন এমানে জামাতে সাহেব তিনি ছয় মাস মেহনত করলেন ছয় মাস ছয় মাস কিন্তু এমানের লোকেরা হয় নাই ছয় মাস পরে ফিরে আসবে না থাকবে রসুল দ্বিতীয় জামা আল্লাহ তফিক গান করেন কারখান নিয়ে তাহলে চার মাস সময় লাগানোর জন্য আল্লাহ তফিক গান করেন ও ওওযারাড্কে মাকার্যাকে঺্া চ্য়ার্যবা, কাকেয়ার্য�া,কাকোডুন্য় ত্য়া,কন্াড়্য়ার্ত্যাকাকেরা.